উপস্থিত হাইছি आलोचना कर नफल सलाभक्त मन रखते नंबर हमिष्ट समय निर्दिष्ट एटी अपने मुकैया মানে নির্দিষ্ট করা হয়েছে নির্দিষ্ট সময়ের সাথে এগুলোর মধ্যে আবার আবার অনেক ধরনের আছে যেটা ফরজের অধীন যেমন হম এবং কিছু আছে যেটা কোন নামাজের অধীন না যেমন সলাতুর ভিত্তির এটা ভিন্ন সালাত এবং এরকম ভাবে সলাতুর দোহা এরকম ভাবে সলাতুর কুসুফ এগুলো কিন্তু নির্দিষ্ট সময়ের সাথে কারণের সাথে সম্পর্কিত সুতরাং হ্যাঁ এইগুলো হচ্ছে এক ধরনের নির্দিষ্ট ভাবে আপনার সেটা আর দ্বিতীয় এটা নির্দিষ্ট টাইম নির্দিষ্ট নয় প্রথম প্রকার যেটা সেটা আবার কয়েক প্রকার কিছু আছে বেশি গুরুত্বপূর্ণ আর কিছু আছে কম গুরুত্বপূর্ণ সবচেয়ে নফল ছাড়াতের মধ্যে গুরুত্বপূর্ণ আছে কুসুফের নামাজ তেমন একটা পড়া হয় না হম তারপরে হচ্ছে তারাবের নামাজ এটা হচ্ছে পরে এরকম ভাবে দ্বিতীয় যেটা হচ্ছে টাইমের সাথে সম্পৃক্ত নয় সেটা পুরো রাত্রি চলতে পারে হম এবং দিনেও চলতে পারে তবে দিনে চললে নিষিদ্ধ যেই সময়গুলো আছে সে নিষিদ্ধ সময় হতে পারবে না হবে যে সবচাইতে বাছেন যে সবচাইতে আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ সালাত হচ্ছে হম সালাতের পরে সেটা হচ্ছে নফল সালাত। এই জন্য সুতরাং এইগুলা অনেক নামে আপনার ভূষিত হ্যাঁ যেমন সুতরাং নামের কারণে কোন বেশ কম হবে না বরং মূল জিনিসটা হইলেই হয় যেমন আউয়াবিন হ্যাঁ সেটা আপনার কাছে যেমন সলাত থেকে বলা যেতে পারে সমর্থ এগুলো নিয়ে অনেক মতভেদ রয়েছে আল্লাহ আমাদেরকে হ্যাঁ নফল সলাতের প্রতি গুরুত্ব দেওয়ার তোফিক দান করুন